ورحمت الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ما يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد بالله من الشيطان الرجيم ولو تقول علينا بعض الاقوال আমরা আলোচনা করছি শরীয় অনুসরণের পদ্ধতি এমর্মে আগে দুইটি বিষয়ে আলোচনা করেছি যখনই কোন কাজ কোন আমুল করতে যাব। তখন তার পিছনে दलिल थकते द्वित देखते दलिलटी सही क्या एबार् तृत्य पर्या आलोचना करब पवित्र कुरान सई हदीस सामने पेले कोकम अपव्याख्या भूलर्थ छाई भूल सरसर पवित्र कुरान और सही हदीस के निशर्तकचे निधाई मेनेब কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা সই হাদিস পাওয়ার পরেও পবিত্র কোরআনে স্পষ্ট নির্দেশনা থাকার পরেও সেটাকে ব্যাখ্যা করে সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি এটা একটি গরহিত অন্যায় কথা মনে রাখতে হবে যে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে যে বিধান এসেছে জীবন বিধান এটা অপরিবর্তনীয় এটা অকাট্য এটাকে নিজের যুক্তি দ্বারা নিজের ব্রেন দ্বারা কখনো পরিবর্তন করা যাবে না এবং খণ্ডন করা যাবে না যখনই খণ্ডন করতে যাবে তখনই ওই ব্যক্তি পথভুষ্ট হবে এবং তখনই ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ রব্বুল্লা আলমিন সোরা আল বাকার মধ্যে বলছেন ইদিল্লু বিহি ক্যাসির ওয়াহদি বিহি ক্যাসির ছাব্বিশ নম্বর আয়াতে বলছেন ইউদিল্লু ইদুল্লুবিহি ক্যাসির আল্লাহর রব্বুল আলামিন বহু মানুষকে এই বিধান দ্বারাই পথভুষ্ট করেন ওয়াহদি বিহি ক্যাসির বহু মানুষকে আল্লাহ রাবুল আলামিন এই বিধান দ্বারায় পদ দেখান অমা ইউদুল্লুবিহি ই ফাসকিন আর আল্লাহ রব্বুল্লা আলামিন, এর দ্বারা কেবল মাত্র ফাসেকদেরকেই পথভুষ্ট করেন পবিত্র কোরআন তথা আল্লাহর কালাম আল্লাহর বিধান এই বিধান যে মেনে নিবে সরাসরি ওই ব্যক্তি নিঃসন্দেহে পথ পাবে পক্ষান্তরে যে ব্যক্তি পথ না মেনে একে গ্রহণ না করে উল্টা ব্যাখ্যা দিতে যাবে তখন সে ব্যক্তি পথভুষ্ট হবে মনে রাখতে হবে যে আল্লাহর এই বিধান অপরিবর্তনশীল আল্লাহ নিজেই বলেন সুরা আল আনাম ১১৫ পনেরো নম্বর আয়াতে বলেন পতাম মাতকালে মাত্র অব্বিকাশিত কৌ আদলা आल्लर पक्ष के आसा कलेेमा विधान एपूर्ण न्याय सतत मध्य जा रही सब न्याय सब सतता सब कल्याणकर सब मंगल जनक ला मुबिल आली कलेमी विधान परिवर्तनकारी क्यों नेर्तन करते पर आल्लाह रब्बुल आलम पक्ष के आसा विधान के दृढ़ चित्ते मिले को संशय কোনো অপব্যাখ্যা ছাড়াই কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আল্লাহর বিধান থাকা সত্ত্বেও আমি অপব্যাখ্যা করে ঘুরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করি রসুল্লাহ সাল্লাইসাল্লাম অত্যন্ত শক্ত বাণী প্রদর্শন করে বলেন আল্লাশল বলছেন সই মুসলিম প্রথম খণ্ডের একশো আঠারো পৃষ্ঠা আল কোরআনাত আল্লাহ আলাইক পবিত্র কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিরুদ্ধে দলিল হবে একজন ব্যক্তি পবিত্র কোরআন অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আসার শরীয়তকে মেনে সে দেখা যাবে অপব্যাখ্যা করলে এই বিধানই এই কোরআনই তার বিপক্ষে সাক্ষী দেবে পক্ষান্তরে এই কোরআন যদি সঠিকভাবে বুঝে আমুল করে তাহলে কোরআন তার পক্ষে সাক্ষী দেবে বোঝা যাচ্ছে পবিত্র কোরআন বুঝা মানা এর মধ্যেও একটি মধ্যম পন্থা আছে পবিত্র কোরআন এবং সই হাদিস সেইভাবে আমাদেরকে মানতে হবে যেভাবে রসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম মেনেছেন সাহাব একরাম গ্রহণ করেছেন এবং আমুল করেছেন ঠিক আমাদেরকে ওইভাবে মানতে হবে ওইভাবে গ্রহণ করতে হবে পবিত্র কোরআন সই হাদিস আমি যদি নিজের মনমত বা অপরের কর কোনো ব্যক্তির মন মতো মানতে চাই दिग्भ्रांत हब प्रतभ्यस् पवित्र कुरान्व अल्ला रसुलटा बुझे से मेरे मने रखते हम जो पवित्र कुरान सर्वश्रेष्ठ व्याख्यार व्यक्ति हलन सर्वश्रेष्ठ मुफास हलन मुहम्मद रसुल्ला सल्लासल्लम कारण अल्लाह निजे दिक्र लीतुबीलाम হেরাসুল আপনার প্রতি আমি জিকির নাজিল করেছি অর্থাৎ হাদিস আপনাকে দান করেছি লিতুবাইনানাস যেন আপনি বর্ণা করেন মা নুজিলাইহিম তাদের কাছে যে পবিত্র কোরআন নাজিল হয়েছে সেটাকে যেন আপনি ব্যাখ্যা করে দেন যার কারণে আপনার প্রতি আমি ওই করেছি অর্থাৎ হাদিস নাজিল করেছি অর্থাৎ পবিত্র কোরআনের শ্রেষ্ঠ ব্যাখ্যাকারী ব্যক্তি হলেন মোহাম্মদ রসুল্লাহ নিজে নিজে কোরআন বুঝতে গিয়ে বা কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে আমি পতভুষ্ট হব এমনটা না আরেকটি বিষয় মনে রাখতে হবে পবিত্র কোরআন এবং কোনো মতনক্য কোনো ইখতলাপ চলবে না আল্লাহ রাবুল আলম বলছেন সুরা আলিম রান একশো চার নম্বর আয়তে आल्ला तुम्हारा तरफ मत होना जर प्रति आल्लर स्पष्ट दलिल आसारे विधान आसार छिन्न भिन्न होता इखतेलाफ मतनक कर मतनक्य सृष्टि करो ना और जरा एम टा कर अल्लाह रबुल आलम तर जन् रही कठोर शस्ति अत मतनक्य करते को हमें आल्लर विधान के लिए सिनिमिनी खेलाओ करते जाबना भूल अर्थ करते जाबना कौशल अवलम्बन करते जाबना बर जे भाव शरियत के पे भाव आम करब ओबे बुझब जे भाव साहब बुझे रसलह सल आल्लम सुंदर भावे पेश कर सम्मानित दर्शक मंडली अपव्याख्यार आश्रय কত ক্ষতি সাধিত হয়েছে তার কিছু দৃষ্টান্ত আমি আপনাদের কাছে পেশ করতে চাই সোর আলহাদ ৭৭ নম্বর আয়াতে আল্লাহ আল্লাহরুল্লা আলমিন বলেন আল্লাহ রবুল্লা আলমিন বলেন হে মন্দরগন তোমরা রুকু করো সেজদা করো আল্লাহর ইবাদত করো উত্তম কাজ করো তোমরা সফল হবে আল্লাহ রবুল্লা আলমিনের এই বাণী রুকু করা এবং সেজদা করা রুকু অর্থ মাথা ঝোকানো, সেচদা অর্থ মাটিতে কপাল ঠেকানো এই অর্থটা করতে গিয়ে আমরা সালাতের মাঝে যে ধীরে সুস্থে স্থিরভাবে সেচদা করতে হবে রুকু করতে হবে এটা ভুলে গেছি কারণ রুকু করার কথা আল্লাহ নির্দেশ দান করেছেন মাথা ঝোঁকানেই রুকু করা হয়ে যায় অনুরূপভাবে আল্লাহরবুল আল্লাহ নির্দেশ দিচ্ছেন তুমি সেচদা করো কপাল মাটিতে স্পর্শ করলে সেজদা হয়ে যায় সুতরাং এখানে ধীরি স্থিরতার প্রয়োজন নেই এই জন্যই ব্যাখ্যা দেওয়া হয়েছে আপনাদের কাছে পরিচিত একটা গ্রন্থ নুরুলা নোয়ারের আঠারো পৃষ্ঠায়ুকুদে অবাদ আল কৌমাতে বলা হচ্ছে এই আয়তের আলোকে ব্যাখ্যা দিতে গিয়ে সালাতের মধ্যে রুকু এবং সেজদায় এবং রুকু থেকে উঠার পরে অনরূপভাবে দুই সেজদার মাঝখানে এখানে তাদিলে আরকান করা জায়েজ নয় তাদিলে আর আসবে না কারণ আল্লাহর ভাষা হলো তোমরা এখানে ধীরে শিস্ত করতে হবে এটা আল্লাহর নির্দেশ নয় নাহুবিল্লা অথচ আমরা জানি যে রসুল মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের উপস্থিতিতে জনৈক সাহাবি তিনি সালাতাদাই করছিলেন এই সালাত ওই ব্যক্তি তিনবার আদায় করলেও আল্লাহ রাসুল বললেন ইরজি ফসলি ফাইনাকালাম তোসল্লি তুমি ফিরে যাও সালাত আদায় করো তুমি সালাত আদায় করনি সম্মানিত দর্শক মন্ডলী আমরা আলোচনার এ পর্যায়ে বিরত নিচ্ছি বিরতির পরে আবার ফিরে আসছি ইনশাল্লাহ আসালামুকুম রহমতুল্লাহ কালাম ওর আন বুঝতে চান ওর আন বুঝতে হলে সহায়ক হিসাবে ওর আন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে বিষয়গুলো রুলু মুল্কোর আন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রাম চোখ রাখুন একমাত্র পিস টিভি বাংলায় ज्ञान रखा जरूरी जानते हम देखम कुरान और इसलामी आदर्श प्रति रविवार रत साढ़े आठ टाइम सम्प्रचार सकाल सार्लाशेटी बांगल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 দেখুন কাল সন্ধ্যা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 অনুবাদ করছিলাম রসুল আলাই মসজিদে বসা অবস্থায় জনাতদাই করলেন তার সামনে তিনবার আলরাসুল তিনবারই বললেন ইরজি ফাইন আকলাম তুসলি তুমি ফিরে যাও সালাত আদায় করো তুমি সালাত দ্বারা প্রমাণিত হয় রসুলের তরিকায় সালাত সালাত হয়নি আর এটা অন্যতম একটা বিষয় ছিল তাদিল আরকান আল্লা রসুল পরে শিক্ষা দিলেন যে স্থিরভাবে রুকু করো হাত্তা তামা ইন্ন আবার হাত্তা তাৎমা ইন্না जा तात्मय शब्द द्वारा बार बार ताकि इंगित दे तुम्हें सालात करा थारुकु शेजदाय सलतर मध्य धीर स्थिरता ना थार कारण अल रसुल्ली तुम्हें सालात करसूलता तीन बार फिर दिलें उल्लेखे बला जाए ওই ব্যক্তি দুই রাখাত করে সালাত আদায় করলে তিনবারে ছয় রাখাত আদায় করেছে তিন রাকাত করে আদায় করলে নয় রাখাত আদায় করেছে চার রাকাত করে যদি ওই সাহাবি সালাত আদায় করেন তাহলে বারো রাখাত ছালাত আদায় করেছেন কিন্তু রাসুল সাল্লা সাল্লামের বক্তব্য ছিল ফাইনাকালাম তোসল্লি তুমি সালাত পড়োই নি সম্মানিত দর্শক মন্ডলী হাদিসটি আমরা লক্ষ্য করতে পারি রাসুলের যুগে আল্লাহ রাসুলের একজন সাহাবি তিনি সালাত আদায় করছিলেন আল্লাহ রাসুলের সামনে সেই যুগে একজন সাহাবীর তিনবার সালাত আদায় করাকে আল্লা রাসুল সালাদ বলে গ্রহণ করলেন না বিশেষ করে যদি প্রথমবার কোনো ব্যক্তিকে সালাত আদায় করতে বলা হয় আপনি সালাত আদায় করুন তো তাহলে বিশেষ করে কোনো আলেম কোনো জ্ঞানী ব্যক্তি যিনি শরীয়ত সম্পর্কে জানেন তিনি যদি কোনো ব্যক্তিকে বলেন তুমি সালাত আদায় করে দেখাও তাহলে ওই ব্যক্তি এমন ভাবেই সালাতদায়ী করবে যা হয়তো জীবনে এত সুন্দরভাবে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব সালামের সামনে একজন সাহাবি সালাত তাহলে কিভাবে তিনি সালাদটা আদায়ী করেছেন যখন তিনি ভুল ধরলেন যে তোমার সালাত হয়নি তুমি সালাত পড়োইনি তখন সাহাবি কত সজাগ হলেন এবং কত সুন্দরভাবে সালাতদায়ী করলেন এইভাবে তিনবারের বেলাতেও তিনি বললেন তুমি সালাত পড়নি আর এটা ছিল তাদিল আরকান বা ধীরস্থিরতার জন্যই কিন্তু আমরা কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলে দিলাম কি যে এখানে তাদিল আরকান প্রয়োজন নেই রসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের রুপুরে আয়াতটি নাজিল হয়েছে এবং এই হাদিসটিও রসুল সাল্লা সাল্লাম বর্ণনা করেছেন একই ব্যক্তির উপরে আয়াতটি নাজিল হয়েছে এই আয়াত অন্য কার উপরে নাজিল হয়নি তাহলে কি তিনি পরস্পর বিরোধী দুইটা সিদ্ধান্ত দিয়ে গেলেন না আমাকে কোরআনের আয়াত বসতে হবে হাদিস থেকে কিন্তু এই হাদিসটিকে বর্জন করে আমরা কোরআনের ওই আয়াতের নিজস্ব অর্থ করতে গিয়ে আমরা সালাতের মধ্যে ধীরস্থরতাকে তুলে দিয়েছি জন্যই বহু মসজিদে দেখা যায় সালাদটা হয়ে গেছে একমাত্র দেখানোর মতন একেবারে সাধারণ ব্যাপার দ্রুত করা হচ্ছে দ্রুত রুকু করা হচ্ছে এটা কেন এই যে সালাতের মধ্যে তা দিলা আর কার নেই ওই সালাদ কষ্টিন কালে সালাদ বলে গণ্য হবে না কারণ রসুল মোহাম্মদ সাল্লাম তার নিজের সাহাবীর সালাদকে সালাদ বলে গণ্য করেননি সুতরাং পবিত্র কোরআনের আয়াতকে আমাকে বুঝতে হবে ওইভাবে যেভাবে রসুল সাল্লা আলাইসাল্লাম বুঝেছেন জহর সালাতের জামাতে যখন সালাতদায়ী করছি অধিকাংশ মসজিদে ইমাম সাহেব সুরা ফাতাহ এত দ্রুত পড়েন বক্তাদিরা তো পড়েন না অনেক ক্ষেত্রেই দুয়া পড়ে শেষ করা যায় না এত দ্রুত সালাতদায়ী করা হয় অথচ দলি হিসাবে পেশ করা হচ্ছে কোরআন আয়াতটিকে মানে কোরআনের আ। অপব্যাখ্য করা হয়েছে নিঃসন্দেহে বরং স্পষ্ট বলা হয়েছে লায়া জুজু, আরকান রুকুতে রুকু থেকে উঠে দুই দুই মাঝে বা ধীরে শেষতে রুকু করার সেজদা করার প্রয়োজন নেই এটা জায়েজ নয় এই ফতোয়া কিভাবে দেওয়া যেতে পারে কিভাবে হতে পারে শুধু এটায় নয় আরো অনেক ব্যাখ্যা রয়েছে অনেক আয়াত রয়েছে যার অপব্যাখ্যা করা হয়েছে বন্ধুরা আমার আপনাদের সামনে আমি আর বিষয় পেশ করতে চাই সেটা আপনারা অনেকেই জানবেন আল্লাহ বলেন রাবুল্লা আলমিন বলেন্লাহরিবু ফাল্লা সোরয় বাকারা একশো পনেরো নম্বর আয়াতে আল্লাহরুল আলম বলছেন আল্লাহর জন্যই পূর্ব এবং পশ্চিম ফু আল্লু যেদিকেই তোমরা মুখ ফেরাও ফাসাম্মাওয়াজহুল্লাহ সেই দিকে আল্লাহর সন্তুষ্টি রয়েছে সাহাবিরা সালাতাদাই করতে গিয়ে কেবলা ভুল করে ফেলেছিলেন আল্লাহ রাসলের কাছে জিজ্ঞেস করলে তারা সালাতদাই করেছে কেবলা ছাড়া অন্যদিকে ভুলে যাওয়ার কারণ এমনটি হয়েছিল যা তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে এই বিষয়ে রাসুল সাল্লা আলাইসাল্লামের কাছে প্রশ্ন করলে এই আয়াতটি নাজিল হয় অর্থাৎ যেদিকেই মুখ ফিরে সালাতদাই করো না কেন সেদিকে আল্লাহ সন্তুষ্টি পাওয়া যাবে বন্ধুরা আমার মাননীয় দর্শক মন্ডলী এখানে একটু লক্ষ্য করুন ফাসাম্মা ওয়াজিহুল্লাহ এই আয়াতের অর্থ করতে গিয়ে সরাসরি অর্থে পরিবর্তন করে বলা হয়েছে বাংলা ভাষায় অনেক কোরআনে অনুবাদ রয়েছে দেখবেন কোনো প্রসিদ্ধ কোরআনের অনুবাদ খুঁজতে গিয়ে দেখবেন ফাসাম্মা ওয়াজহুল্লাহ যেদিকেই মুখ ফিরাও সেই দিকেই আল্লাহর রাব্বুল আলমিন বিরাজমান আর অর্থ করা হয়েছে আয়াতটির বলা হয়েছে বিশেষ করে আগের যা একটি মাহারিফুল কোরআনের মধ্যে অর্থ করা হয়েছে যেদিকেই মুখ ফিরাও সেই দিকে আল্লাহ বিরাজমান ইসলামিক ফাউন্ডেশনে অনুবাদ করতে গিয়ে বলা হয়েছে যেদিকেই মুখ ফিরাও সেই দিকই আল্লাহর দিক নিঃসন্দেহে এই দুইটি আয়াতের অর্থ দুইটি কোরআনের অর্থ বা দুইটি অনুবাদ এক নয় নিঃসন্দেহে দুইটি অনুবাদ এক রকম নয় এক দিকে অর্থ করা হয়েছে যেদিকেই মুখ ফিরাও সেই দিকই আল্লাহ বিরাজমান আর অর্থ করা হলো যেই দিকেই মুখ ফিরাও সেই দিকই আল্লাহর দিক কোথায় আল্লাহ বিরাজমান আর কোথায় দিক তাহলে সঠিক অর্থটা কি হবে লক্ষণীয় হলো আয়াতের অপব্যাখ্যা করা হলো যে আমাদের দেশে প্রচলিত কথা আছে আল্লাহ সর্বত্র বিরাজমান যেদিকেই মুখ ফিরাও সেই দিকেই আল্লাহ বিরাজমান এই জন্যই অর্থটা করা হয়েছে নিঃসন্দেহে এই আয়াতের ব্যাখ্যাটা ভুল হলো আমি এই আয়াতের ব্যাখ্যা নিজের পক্ষ থেকে না নিয়ে আমি চলে যাব সাহাবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাস্সের আবদুল্লাবনা আব্বাসের কাছে আব্দুল ইবিনা আব্বাস রাজালান হয়ে এই আয়াতের তাফির করছেন কিভাবে ফাসাম্মা তাফসির ইবনা আব্বাস একশত পঞ্চান্ন পৃষ্ঠা এই আয়াতের ব্যাখ্যা খুলে দেখুন তিনি দুইটি অর্থ করেছেন আই রিজাল্লা অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি রয়েছে আই কিবলাতুল্লাহ সেই সেইদিকেই আল্লাহর কেবলা রয়েছে কি চমৎকার অর্থ করলেন আমি সালাত যেদিকেই মুখ করে পড়ি না কেন সেই দিকেই যে আল্লাহ সন্তোষটি পাবো। সেটা পরিষ্কার হয়ে গেল তাহলে আমি এখানে কেন অপব্যাখ্যা বা ভুল অর্থের আশ্রয় নিব আমি সঠিক অর্থটি গ্রহণ করব। একটা ভুল বিষয়কে সাব্যস্ত করার জন্য কোরআনের আয়াতের আমি উল্টো অর্থ করব। না এই অর্থ করার কারণেই বহু মানুষের বিশ্বাস আল্লাহ সর্বত্র বিরাজমান অত্যন্ত দুঃখজনক এটা আল্লাহ রাব্বুল আলমিন আরোশের উপরে সমাসিন তার ক্ষমতা তার দৃষ্টি সর্বত্রই রয়েছে কিন্তু তিনি আরো সমাসীন কিন্তু আয়াতের অর্থ করতে গিয়ে আমি করলাম কোন দিকে যে সর্বত্র বিরাজমান অর্থটা পুরোটাই ভুল হলো এই অর্থ তো কেউ করেননি দ্বিতীয় আয়াতে যেটা বলছিলাম আল্লাহ নূর অকিতা এবং আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে এবং স্পষ্ট কেতাব এসেছে এই নূর অর্থ করতে গিয়ে আমি করলাম কি রসুল সাল্লা সাল্লাম সম্পর্কে আকিদা পোষণ করলাম এই যে নূর অকিতাব অর্থাৎ নূর এসেছে এর অর্থ হলো মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি এই অর্থ দ্বারা আমি অর্থ নিলাম যে আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের নূরের তৈরি সম্মানিত দর্শক মন্ডলী আপনার এবার লক্ষ্য করুন যে একটা আকিদা একটি বিষয়কে কীভাবে সাবেত করা হয়েছে কীভাবে সাব্যস্ত করা হয়েছে এই কোরআনের আয়াতের অর্থ অবশ্যই মোহাম্মদ সাল্লাম নূরের তৈরি এই বলে প্রমাণ হয় না এর অর্থ হলো নূরুম নুরুম্মিনাল হেদায়া অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে হেদায়াত এসেছে তার নূর তার জ্যোতি আমি যদি এর আয়াতের অর্থ নিই এটা যে মোহাম্মদ সাল্লাম নূরের নি সন্দেহে এ আয়াতের অর্থ ভুল হবে কারণ মোহাম্মদ সাল্লাহ নূরের তৈরি নন তিনি যে মাটির তা স্পষ্ট কোরআনেই বলা হয়েছে সুরা আল কাহাফ ১১০ দশ নম্বর আয়তাল্লাহ বলছেন কুল ইনামানা বাসারুম মিসলুকুম আপনি বলুন হে মোহাম্মদ সাল্লা সাল্লাম আমি কেবল তোমাদের মতো একজন মানুষ মাত্র ইউহা ইলাইয়া আমার কাছে ওহিনাজিল করা হয় মাটির মানুষ আল্লাহ রাসুল এটা আল্লাহ নিজেই বললেন সুতরাং এই আয়াত দ্বারা আমি ঘুরিয়ে অপব্যাখ্যা করে ভুল অর্থ করে আমি বলতে পারি না যে মোহাম্মদ সাল সাল্লাম নূরের তৈরি এই ভুল অর্থ করার কারণে বহু মানুষ এই আয়াত দ্বারা দলিল নিচ্ছেন এবং বলছেন এই তো প্রমাণ যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নুরের তৈরি না আমি এই ক্ষেত্রে কেন বলতে যাবো ভুল অর্থটি করে আমি আসলে অর্থটা দেখি মোহাম্মদ সাল্লা সাল্লাম নুরের তৈরি এই আকিদা নিয়ে বিরাট বিভক্তি সমাজে চালু রয়েছে আর অনেক বিষয় রয়েছে যে আমি সরাসরি পবিত্র কোরআন এবং সইহাদিসের অর্থটি গ্রহণ না করে আমি যখনই নিজের পক্ষে ব্যাখ্যা করতে গিয়ে নিজের পক্ষে সিদ্ধান্ত নিতে গিয়ে উল্টা ব্যাখ্যা করব। তখনই বিভ্রান্তি সৃষ্টি হবে যে উদাহরণগুলো আপনাদের সামনে পেশ করলাম পবিত্র করেন আয়াত থেকে আমি আরও ধারাবাহিকভাবে একটি উল্লেখ করব। সম্বন্ধ দর্শক মণ্ডলী আমরা শরীয় তুন স্যাপারে স্মরণ রাখবো যেন কখনও অপব্যাখ্যায় ভুল অর্থে না যায় সঠিক অর্থটা গ্রহণ করবো আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহমিন সুবান আক আল্লাহমদিকা আসাদ আল্লাহ ইং তাস্তাফিরক ওইকা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয় ইমানকে শুদ্ধ করার জন্য তৌহিদ কে প্রতিষ্ঠা করার জন্য কে উপস্থাপনায় दया अर्जन कर बोझार गुरुत्वपूर्ण अनुष्ठान रान कह बुधवार प्रत आठा पुन समचार सकाल साढ़े छंग सदव्यवहार कर्धक्य परक्त प्रकाश कर तरह